বাংলা মানবতা সমাধান রাতমিন আজমাইনীম ফলমিন তেতাল্লিশ এর সাদ করেছেন আল্লাহ পাক রব আলমী নবী করিমাল্লামকে বলছেন যে স্মরণ করো যে তোমাকে যখন তাদের সম্পর্কে আল্লাহ দেখাচ্ছিলেন যে তাদের সংখ্যা খুব কম রয়েছে তোমার স্বপ্নে তা তুমি দেখছিলে নবী করিম আসসালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন যে যারা তোমার সামনে যুদ্ধ করার জন্য আসছে বদরে তাদের সংখ্যা খুব কম অলাউ আরা কাহম ক্যাসিরা পাক বলছেন যে যদি আল্লাহ তোমাকে তাদের সম্পর্কে দেখাতেন যে তাদের সংখ্যা অনেক বেশি রয়েছে ফাসেল তুম তাহলে আর তুমি সাহস হারিয়ে ফেলতে তোমরা সাহস হারিয়ে ফেলতে তোমার সাথীরা সাহস হারিয়ে ফেলত ওয়ালা তানা জা তুমফিল আমরে এবং তোমরা এই ব্যাপারে মতভেদ শুরু করে দিতে কেউ বলতে যে যাব যুদ্ধে কেউ বলবে যে যাবো না এরকম করতে ওয়ালাহিন্ন আল্লাহ সাল্লাম তবে আল্লাহাক তোমাদেরকে নিরাপদ রেখেছেন কিন্ন আলিম্বাত সদুর নিশ্চয়ই আল্লাহাক দেখাচ্ছিলেন যখন তোমরা মুখামুখি হয়েছিল যখন সামনাসামনি হয়েছিল রণক্ষেত্রে ফি আনকুম কালিয়া তোমাদের নজরে তাদের সংখ্যা খুব কম দেখাচ্ছিলেন অর্থাৎ মমিনা দেখছিলেন যে এই যে কাফেররা এসছে এক হাজার তো এক হাজার লাগছে মাত্র কয়েকশো রয়েছে এবং তোমাদেরকেও তাদের নজরে কম দেখাচ্ছে আল্লাহাকাল কা খুশি ছিল যে আরে মুসলিমদের সংখ্যা তো খুবই কম রয়েছে যাতে করে ওরা সাহস হারিয়ে পালায়ন না করে লিয়াকি আল্লাহ আমরান যাতে করে আল্লাহাক সেই চূড়ান্ত ফায়সালা করে দেন এই যুদ্ধের ময়দানে যেটা ছিল পূর্ব সিদ্ধান্ত কৃত আল্লাহাকবুল আলমী অর্থাৎ আল্লাহ এবং তারপরের আয়াতে যুদ্ধের ময়দানে তোমাদের অবস্থা কি থাকবে হে মমিন মুসলিম সে অবস্থাকে আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন পাঁচটি উপদেশ আল্লাপাক এখানে দিয়েছেন প্রথম আল্লাপাকের উপদেশ হচ্ছে ফাসবতু তোমরা অটল থাকবে অনড় থাকবে সরে যাবে না রণক্ষেত্র থেকে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাকি ডাকবে আল্লাহ করবে আল্লাহাকের যে রাজগার করবে সব জীবন যাপন হবে তোমাদের সুতরাং কোন বাহিনী যদি পাপে লিপ্ত থাকে অথচ মুসলিম বাহিনী আল্লাহ পাক তাদের সাহায্য করবেন না লাল আল্লাহ কুমতু ফুলি হন যাতে করে তোমরা সার্বিক মঙ্গল হাসিল করতে পারো তৃতীয় উপদেশ হচ্ছে ওয়াতিউল্লাহ ওয়া রাসুল্লাহ আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে আল্লাহ রসুলের বিরুদ্ধা চরণ করবে না কোরআন সন্ন্যার বিরোধী কাজ করবে না শির্ক বিদাত করবে না তোমাদের যে আমির হবেন নেতা হবেন তার বিরুদ্ধা চরণ করবে না বিদ্রোহ ঘোষণা করবে না ওয়ালা তানাজাউ ফসাল আর ই হুকুম আর চতুর্থ উপদেশ হচ্ছে যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হবে না না হলে তোমাদের সাহস তোমরা হারিয়ে ফেলবে ওয়াতাজহাব আর হুকুম এবং তোমাদের ক্ষমতা বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ আল্লাপাক তাহলে মতভেদ করতে নিষেধ করেছেন বরং এক আমিরের নেতৃত্বে একজন ইমামুল মুসলিমিনের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আল্লাহ রাস্তায় রণক্ষেত্রে নামতে বলেছেন ওয়াসবেরু আর পাঁচ নম্বরের উপদেশ হচ্ছে যে তোমরা ধৈর্য ধারণ করবেই বিপদ আপদে সুখ দুঃখে যে কোনো অবস্থায় ধৈর্যের প্রয়োজন রয়েছে দিনের ওপর অটলতার ধৈর্য বালা মুসিবতের ওপর ধৈর্য এবং পাপ থেকে গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য এইভাবে সার্বিক ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে ইন্স কারণ আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালা তাকুক আর তোমরা ওইসব লোকদের মতো হয়ে যাবে না যারা নিজেদের বাড়িঘর থেকে বেরিয়েছিল যুদ্ধের ময়দানে অর্থাৎ মক্কার কাফেররা বাতারান অহংকারের সাথেই আমানুসরণ করো যখন শয়তান তাদের এই কাজগুলোকে সুশোভিত করে পেশ করেছিল শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল যে মোহাম্মদ তার সাথীরা তোমাদের সামনে কি আর দাঁড়াতে পারে তাদের কাছে আছেই বা মানুষ তোমাদের উপর আজকে জয়ী হতে পারবে না বলেছিল যে আমি তোমাদের হচ্ছি প্রতিবেশি তোমাদের পাশাপাশি আমি থাকবো আছি তোমাদের সাথে তাফসির কারগণ লিখেছেন যে ইবলিশালিকের রূপ ধরে এসে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিল এই মুশ্রেকরা যখন বদরের উদ্দেশ্যে রওনা হয়েছিল তাদেরকে বলেছিল যে আমরা তো আছি চিন্তা করিও না তোমরা আগে বড় তোমাদেরকে কি হারাতে পারি এভাবে যুদ্ধের জন্য বাতিলের জন্য উৎসাহিত করেছিল উদ্বুদ্ধ করেছিল আল্লাহ পাক রব্বুল আলম বলছেন ফালাম্মা তারা আতিল ফিয়াতান যখন দুইটি দল মুখামুখি একে অপরকে দেখছিল নবিসাম সাহাব ইকলাম দলকে কাফেররা দেখছিল কাফেরদেরকে নবীস আসলাম সাহাব ইকলাম দেখছিলেন না কাসা আলে আকে বেই তখন এই ইবলিশন উল্টো দিকে ফিরে যায় পালিয়ে যায় ওয়াকাল এবং বলে ইন্নি বারি উম্মিন কুম আমার তোমাদের সাথে দেখা আবু জাহাল আর এই অতবাসাই বাড়াবে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এমনি আরামাতারাওয়ন আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখো না অর্থাৎ ফেরিস্তাদেরকে আমি দেখতে পাচ্ছি এখানে টেকা সম্ভব নয় এমনি আখাফুল্লাহ আমি তো আল্লাহকে ভয় পাই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পাই হলে সংশোধন করে নিত অল্লাহ সেদিদুল কাব আল্লাহ পাক কঠোর দাতা। এবং যাদের অন্তরে ব্যাধি ছিল এই মুনাফিকদের রোগের কথাই তুলে ধরা হয়েছে অথবাদিরা ছিল আর মদিনা যে সব মুনাফিকরা ছিল এরা বলছিল গার্লাহম এদের ধর্ম এদেরকে প্রতারিত করেছে এরা দিনের জন্য তাদের মতবাদের জন্য এরা মরিয়া হয়ে উঠে লেগেছে আসলে এরা কোনোদিনই আগে বাড়তে পারবে না অমাইয়া তবাক্কাল আল্লাহ জেনে রাখো যে আল্লাহর প্রতি যারাই ভরসা রাখবে ফাইন আল্লাহ হাজি হাকিম তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ আল্লাহফাক সর্বজয়ী তাকে কেউ হারাতে পারে না হাকিম প্রজ্ঞা ময় সুতরাং তিনি তার হেকমত প্রজ্ঞার বিপরীত কোনো কাজ কথা বলেন না আল্লাহ ফাকর্বুল আলমিন এর সাদা হে নবী তুমি আল মালায় কত ফেরেশ তারা ফেরেস তারা যখন কাফেরদের আত্মাগুলিকে কেড়ে নিয়ে যায় তখন যদি দেখতে এটা বদরে যে সত্তর জনকে হত্যা করা হয়েছিল নবী করিম সাল ইসলাম সাহাবাহী কারামলা তাদেরকে জাহান্নামে পৌঁছিয়েছিলেন ওদের সম্পর্কে বলা হয়েছে কোন কোন তাফসির কারগণ বলেছেন আর অন্য অন্য তাফসির কার্গণ বলেছেন আর এটা হচ্ছে ঠিক যে এটা তাদের সাথেই শুধু বিশেষভাবে খাস নয় বরং প্রত্যেকটি কাফের মুশরিক এবং পাপিষ্ট সম্পর্কে আল্লাহ ফাকরাবন বলছেন যে হে নাবি তুমি যদি দেখতে ওই সময় যে সময় কাফেরদের আত্মাগুলিকে কেড়ে নিয়ে যাই ফেরস্তারা রে বোনা অজু আহম আদেবা রাহম তখন তাদের মুখমণ্ডলে আঘাত করেন ফেরেস্তারা ও আদারণ তাদের পাছায় আঘাত করেন পাছায়ও মার দেন আর মুখেও মার দেন সামনে থেকে মার দিলে কোন ব্যক্তি পালাবার চেষ্টা করে পেছন দিকে পেছন দিক থেকেও মার দেবে পালাবে কোন দিকে অজুক আজাব আলহারিক এবং এই ফেরিস্তাগণ বলতে থাকেন যে তোমরা আসাদন গ্রহণ করো দগ্ধ হওয়ার যন্ত্রণার যে দগ্ধ হওয়ার জ্বলে যাওয়ার আজাব রয়েছে এই আজাবের আসাদন তোমরা গ্রহণ করতে থাকো আর এই আজাব শাস্তি এজন্য যে তোমরা তোমাদের পূর্বে এই পাপকে পাঠিয়েছো এই কুফুরি সিরক আর বিভিন্ন রকম পাপকে আল্লাহর কাছে পাঠিয়েছ তার শাস্তি তো তোমাদেরকে ভোগ করতে হবে ওয়ান্লা আল্লাহ আবিদ আল্লাহফাকবুল আলমিন কোনো বান্দার উপর জুলমোত্যাচার করেন না কাদাবে আলিফির কাবুল কাবু ওইভাবে আল্লাহাক এদেরকে শাস্তি দিয়েছেন যেইভাবে ফেরাউন এবং ফেরাউনের অনসারীদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন কাদাবে আলি ফির আউনা ফেরাউনের যে বংশধার বা অনুসারী। তাদের মতো অল্লা দিনমিন কাবরী এবং যারা তাদের পূর্বে ছিল অর্থাৎ নুয়ার ইসলামের জাতি আর অন্য জাতি আদ সামুদ তাদেরকে আল্লাহ পাক যেমনভাবে ধ্বংস করেছেন তেমনই মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন কাফারুবি আয়াতুলিল্লাহ যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল ফাখা জাহমুল্লাহ বেজুন তখন আল্লাহ পাক তাদের গুনহার ওপর পাকড়াও করেছিলেন ইন্নাল্লাহ কাবিউন শীদুল্লাহ কাবি নিশ্চয় আল্লাহ পাক সর্বশক্তিমান এবং তিনি অত্যন্ত কঠোর শাস্তিদাতা আল্লাহ করে সুখেই রাখেন কোন জাতিকে আল্লাহাক যদি কোন অনুগ্রহ করে থাকেন যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরিবর্তন না আসে যদি পাপের দিকে যায় তো আল্লাহ পাক সেই নিয়ামত অনুগ্রহ ছিনিয়ে নেন আর যদি তারা সৎ পথের দিকে আসে তাহলে আল্লাহফাক রব্বুল আলমিন তখন আমিদ্দু নদী আপনারা দেখছেন বাংলা I am Zikralaik. My name is Rusta Naik. You are the best of people who are from mankind and to give the life and for bidding and believing in Allah. I have been a great mother and a great person to be with us and to my sacrifice, my life, and my death are all for Allah, Sustainer of the world. See, the end of the day, Praty Rioshpati Vahar, 16,000 people in Bangladesh, 18,000 Peace TV, Bangladesh. The world, the world, the world, the world, the world, the world, the world,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 এই মক্কারকে কাফেরদেরকে আমি ওইভাবেই ধ্বংস করব যেইভাবে আমি ফেরআনের যারা অনুসারী তাদেরকে ধ্বংস করেছি এবং আল্লাহম যারা তাদের পূর্বে ছিল এই জন্য ধ্বংস করেছি যে তাদের প্রতিপালকের বিধানসমূহকে আয়াতকে অস্বীকার করেছিল ফাহ বেজল তাদের গোনার কারণে তাদেরকে আমি ধ্বংস করেছি ও আগরকা আলাফির আউন এবং ফিরাউন সম্প্রদায়কে আমি ডুবিয়ে ধ্বংস করেছি অকলানরা সকলেই ছিল জালিম আল্লাহ পাক তার পরিষাদ নিশ্চয় আল্লাহ পাকেন্ট নিকৃষ্ট জীব হচ্ছে ওই সব লোকেরা যারা কুফরি করেছে আল্লাহকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে বলেছেন বিশ্বাস করতে বলেছেন সেসব সুতরাং এরা ইমানা দিন আহাদু যাদের সাথে হে নবী তুমি চুক্তি করেছো আহ মর্রা তারপরে এরা বারবার করে তাদের চুক্তি ভঙ্গ করে থাকে ওহম তাক আর এরা ভয় করে না যারা আছে তাদের সাহায্য সহযোগিতায় এদেরকে দিয়ে তুমি বিক্ষিপ্ত করে দাও ছিন্ন বিচ্ছিন্ন করে দাও জাতি করে আর পরবর্তী যারা পিছনে আসার জন্য প্রস্তুত হয়ে তারা আর সাহস না করে লাল আল্লাহময়াজা করুন করে তারা শিক্ষা পেয়ে যায় ওয়িম মাতা খাফান্নিন কৌমিন খেয়া নাতান ফামবেজ এলিম আল্লাহ সল্লাপাব বলছেন যে কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে যদি বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো হে নবী তাহলে তাদের এই চুক্তিকে তুমি ছুঁড়ে ফেলে দাও ঘোষণা করে দাও তাদেরকে জানিয়ে দাও গোপনে তুমি বিশ্বাসঘাতকতা করিও না বরং তাদেরকে জানিয়ে দাও যে তোমাদের সাথে আর চুক্তি থাকবে না কারণ তোমরা চুক্তি ভঙ্গ করেছ আলা সওয়া এবং তোমরা সমান সমান অবস্থায় জাতি করে বিরাজ করো এই ধারণা না করে যেমন এক সৈনির আল্লাহর না অবস্থা ইন তারা আল্লাহকে হারাতে পারবে না আল্লা আল্লাহ ফাঁকের সাদ করেছেন যে হে মমিন মুসলিম তোমরা প্রস্তুত করো তাদের উদ্দেশ্যে আল্লাহর শত্রুদের উদ্দেশ্যে মস্ত তা তমিন যথা যথাসাধ্য শক্তি অমির রিবাতিল খেয়েল এবং অশোবাহিনী আল্লাহ ফাকর্বুলান ঘোর সার অশোবাহিনী প্রস্তুত করতে বলেছেন এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করবে ও আারিন আমিন্দহিম আর এদের ছাড়াও আরও অনেকে রয়েছে আল্লাহ সতুল্লাহ তালাম যাদেরকে জানো না আল্লাহ ফাক তাদেরকে জানেন যারা পরবর্তীতে আসবে অথবা এখনও তারা লুকিয়ে রয়েছে অমাতুল ফেকু মিনশাইন ফি সাবি আর যা কিছু আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করবে ইউ আফ্ফা ইলি কোন তোমাদেরকে পূর্ণ মাত্রায় তার প্রতিদান দেওয়া হবে ওয়ানতম্লা তোমাদেরকে কোনো রকম জুলম করা হবে না ওয়াইন জানিসাল ফাজিনা আর তারা যদি সন্ধি করার জন্য এগিয়ে আসে তাহলে তুমিও এই সন্ধির জন্য এগিয়ে আসো কথা আল্ল এবং আল্লাহর খুব ভরসা রাখো নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং জানেন সুতরাং যদি সন্ধ্যির জন্য তারা কদম বাড়ায় তাহলে ইসলাম বলছে যে আমরাও যাতে করে তাদের দিকে আরো বেশি শান্তি এবং শৃঙ্খলার সাথে এবং আমরা নিরাপত্তার সাথে তাদের সাথে বসবাস করতে চাই আল্লাহ পাক বলছেন আর যদি তারা তোমাকে প্রতারিত করতে চাই না হাসবাক আল্লাহ সন্ধি করে আবার বিশ্বাসঘাতকত করবে এইরকম যদি ধোকাবাজি করতে চাই আল্লাপাক তোমার জন্য যথেষ্ট বাহ্যিক সন্ধি করেছে সন্ধির উপর তুমি অটল থাকো আল্লাহ সেই সত্তা তার সাহায্য আল্লাহম এবং তাদের মাঝে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন পৃথিবীতে যা কিছু আছে ধন সম্পদ তা যদি তুমি ব্যয় করে দিতে হে দাবি মা আল্লাহ তাবাইনা তাদের অন্তরে কোনো সময় তুমি ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করতে পারতে না মহাজরিন আনসার এদের মাঝে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিলেন আনসার আওস এবং খাজরা দুটি গোত্র ছিল তাদের মাঝে দীর্ঘদিন ধরে একশো বিশ বছর ধরে বয়াসের যুদ্ধ চলে আসছিল তাদের মধ্যে কখনো যে ভালোবাসা জন্মাবে তারা একে অপরের কাছে বসবে এই রকমের তাদের ধারণা কল্পনাও ছিল না আল্লাহ বলছেন ওলা কিন্ন আল্লাহ আল্লাহাইন হম তবে আল্লাপাক তাদের মাঝে এই সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন ইন্নাহু আজিজুল হাকিম তিনি সবকিছুর উপর জয়ী এবং আল্লাহর আল্লাহ পাক বলছে নবী সম্বোধন করে যে হে নবী হ্যার রেজিল মেনিনা আল কেতাল মমিনদেরকে সশস্ত্র যুদ্ধের জন্য তুমি উদ্বুদ্ধ করো এই একম মেনকুম ইসরুন আসেরুন তোমাদের মধ্যে যদি ২০ জন ধৈর্যশীল যোদ্ধা থাকে এক লেবু মিয়াতেন তাহলে দুশো জনের উপর জয়ী হতে পারবে আল্লাহ তাহলে দশ গুণ করে দিলেন মমিনকে তাহলে যদি সামনে দেখো যে এই রকম অবস্থা আছে এ অবস্থায় আর দশগুণ যদি বেশি থাকে তোমাদের চাইতে তোমাদের শত্রু তারপরে তোমাদেরকে সেই ক্ষেত্রে অটল থাকতে হবে এই ছিল আল্লাহ পাকের প্রথম আদেশ ওয়াই ওয়াইম মিনকুম মেয়া তোমাদের মধ্যে যদি একশো থাকে এক লেবু আলফা মিন আল্লা কা তাহলে কাফেরদের এক হাজারের ওপর তারা জয়ী হতে পারবে যাহিকা আল্লাহাক বলছেন যে বেআ কারণ এরা নির্বোধ জাতি বুঝে না আল্লাহ পাক তারপরে এই বিষয়টিকে এই মমিনদের ওপর থেকে হালকা করে দিয়ে সাদ করেছেন আল আনা আল্লাহ আল্লাহ আনকুম এখন আল্লাহফাক তোমাদের দায়িত্বভার কমিয়ে দিলেন ওয়ালেমা আন্না ফিকুম উদ্দান এবং আল্লাহফাক ভালো করে জানছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে ফাঁই ইয়াকুম মিনকুম এতুন সাহবেরা ইয়াকলেবু মিয়াতে সুতরাং তোমাদের মধ্যে যদি ধৈর্যশীল একশো জন থাকে তাহলে দুশো জন কাফের ওপর জয়ী হতে পারবে ফাই একুম মিনকুম আল ফই ইয়াকলেবু আলফাইন বেদিনিল্লাহ আর যদি তোমাদের সংখ্যা যদি এক হাজার থাকে তাহলে দুই হাজারের ওপর জয়ী হতে পারবে আল্লাহর আদেশক্রমে আস আল্লাপাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন আল্লাহাকলিনা হাকিম কোন নবির জন্য সমীচীন নয় যে তার কাছে বন্দিরে আসবে হাত্তা ইউসকাফিল আর যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে তাদের রক্ত প্রবাহিত না করে নেবে পরাভূত না করে নেবে তরিদুন আরিয়া তোমরা পার্থিব উদ্দেশ্য রাখো আল্লাহাক আখেরাতের উদ্দেশ্য করেন অল্লাহ আজিউজুন লাউলা কিতাব মিন আল্লাহ সাবাক যদি আল্লাহর পক্ষ থেকে লিখুনি আগেই না হয়ে যেত যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন তাহলে লামাসা ফিমা আহাজ তুম আজাব আজিম তাহলে যা কিছু নিয়েছ এর ওপর তোমাদের মহাশাস্তি পাকড়াও করত ফাকুরা গানিম তুম হালাল আন তৈবা তোমাদেরকে আল্লাপাক যে গানিমাতে সম্পদ দিয়েছেন তা তোমার হালাল এবং পবিত্র হিসাবে ভক্ষণ করো পত্তাক উল্লাহ আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ পাক গফরুর যারা তোমাদের কাছে বন্দী হয়ে এসেছে ই আইলাম খাইরা আল্লাহ যদি তোমাদের অন্তরে কল্যাণ জানতে পারেন যে তোমাদের মধ্যে কল্যাণ আছে তোমরা ভালো পথের সন্ধান করো তাহলে তোমাদের কাছ থেকে যা গ্রহণ করা হয়েছে বিনিময় হিসাবে তার চাইতে উত্তম আল্লাহাক দিয়ে দেবেন তোমাদের গুণা মাফ করে দেবেন আল্লাপা মার্জনাকারী দয়াবানি আর তারা যদি তোমার সাথে বিশ্বাসঘাতকত করে ফাতাহিন কাবুল এর পূর্বে তারা আল্লাহ পাকের সাথে বিশ্বাসঘাতকত করেছে আল্লাহর প্রতি তারা ইমান নিয়ে আসেনি ফাহাম কানা মিনু আল্লাহাক তাদের উপর ক্ষমতা দান করেছেন এবং আল্লাহ সবকিছু যান প্রজ্ঞা ময় হিনালি সব্লা আল্লাপা বলছেন নিশ্চয় যারা ইমাননি আসবে হিজরত করবে এবং তাদের মাল এবং যান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে বল্লা জিন আওয় যারা আশ্রয় দেবে আল্লাপাকে এখানে আনসারদের কথা বলছেন তার আগে মহাজরিনদের কথা বললেন মনাসর এবং সাহায্য করবে উলায় কাবা ওহম আউলিয়া আবাজ এরা পরস্পরের বন্ধু বল্লা জিন এবং যারা ইমান নিয়ে আসবে ওয়ালাম ইয়াজর কিন্তু হিজরত করল না মা আল্লাকুমিন ওয়ালায়াতমিন সাইদ তাদের দায়িত্বভার তোমাদের উপর নেই তাদের দেখাশোনা তাদের সুরক্ষার ব্যবস্থা করা তোমাদের দায়িত্বে নেই হাত তাই ও হাজির যতক্ষণ পর্যন্ত হিজরত না করে আসবে মক্কা বিজয়ের আগে মক্কা থেকে মুদিনে হিজরত করা মুসলিমদের ওপর ফরজ ছিল ওয়াইনিস্তান শাহরুখিন আর যদি ধর্মীয় ক্ষেত্রে দিনের ক্ষেত্রে তোমাদের কাছে সাহায্য তলব করে ওইসব লোকেরা যারা কাফিয়দের মাঝে বসবাস করে ফালেই কুমনাস্র তাহলে তোমাদের সাহায্য করা ফরজ ইল্লা আলা কৌমিন তবে এমন সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করবে না যে তোমাদের মাঝে তাদের মাঝে মিসা চুক্তি রয়েছে যদি এরকম কোন চুক্তি থেকে থাকে তাহলে চুক্তি ভঙ্গ করবে না আল্লাহ তাল্লাহ যা কিছু তোমরা করো সব কিছুই দেখেন বললে যে না কাফার ওবাদ আউলিয়া আবাজ আর যারা কাফের হয়ে গেছে তারা একে অপরের বন্ধু কাফের কাফের বন্ধু ইল্লা তাফ আলু যদি তোমরা দিনের খাতিরে আল্লাহর বান্দাদের সাহায্য না করো তাহলে পৃথিবীতে ফিতনা বিরাজ করবে বিপর্যয় সৃষ্টি হবে এবং ওফাসাদ কবীর বিশৃঙ্খলা বিশাল বিশৃঙ্খলা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আওয় এবং যারা আশ্রয় দিয়েছেন আনসার এবং সাহায্য করেছেন উলাইকুল মেনুন হাক্কা এরই হচ্ছে সত্যিকার অর্থে মমিনা এদের জন্য মার্জনা রয়েছে আল্লাহ ছিল তাদের জন্য সুসংবাদ দিয়েছেন সম্পর্কে যারা কটাক্ষ করবে তাদের সম্পর্কে কোন গালমন্দ করবে তারা হচ্ছে পথভ্রষ্ট বিভ্রান্ত আল্লাহ আর যারা এরপরে ইমানু হেজরত করবে ওয়াজু মাকুম আর তোমার সাথে হয়ে তারা সশস্ত্র যুদ্ধে অংশ নেবে যেমন খালেদ বিন বল আবু সুফিয়ান পরবর্তীকালে এরা ইসলাম গ্রহণ করেছিলেন এইরকম যারা ইসলাম গ্রহণ করেছে তারাও তোমাদের দলভুক্ত আর আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে রয়েছে রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে জরায়ুর রাহিম মের বহু বচন হচ্ছে আরহাম জরায়ুর সম্পর্ক যাদের সাথে রয়েছে এরা একে অপরের বেশি নিকটবর্তী ফিকি আল্লাহ আল্লাপাকের বিধানে আল্লাহাক বলছেন যে আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে এটা হচ্ছে আল্লাহ পাকের বিধানে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং অগ্রগণ্য সম্পর্ক ইনআল্লাহ হাবিকুল্ল সাইন আলিম নিশ্চয়ই আল্লাহ ফকরবুল্লা আলমিন সবকিছু সম্পর্কে সব কিছুই জানেন প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্যক্ঞানী আল্লাহ ফকরব্বুল আলম জানেন যে কার হক রয়েছে ধন সম্পদে আর কার হক নেই সুতরাং ওইভাবে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন সুফহান রব্বিকারব্বুল ইসাতাম ওসালামুল আলমুর সালীন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তার আপন কক্ষ পথে আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে जकिर आरिकार्ता पृथ्वी सब चेसि वृद्धि पाधर्म একটি জরিপ প্রকাশিত হয়েছিল বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে ৫০ বছরের ব্যবধানে উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে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 मानव जर सकल समस्या समाधान पृथ्वी समाज